আমাদের ঘর তৈরি করতে হবে রসুল সাল্লাহ আলি হুয়াশাল্লামের সুন্নাস মোতাবেক সত্যি কথা বলতে আমরা রসুল সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের খুব কম সংখ্যক সুন্না নিয়েই চিন্তা করি সুনত বলতে আমরা কি বুঝি কেউ দাড়ি রাখেন কে হয়তো পাঞ্জাবি পায়জামা আর টুপি পরেন এটাই যেন রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের মূল সুন্না আমরা যদি তার ঘরের দিকে নজর দেই রসুল সাল্লাহু আলিহি আসাল্লামের সংসারে কি হতো দৈনিক কতবার খাবার রান্না হতো তাঁর স্ত্রীদের বর্ণনায় আসে অনেক সময় মাস খানেক পার হয়ে যেত তারা কোনো রান্না বান্না করতেন না আমরা যদি আমাদের পুরোটা সময় রান্না করে আর খেয়ে দিয়ে পার করে দেই তাহলে আমরা আমাদের সন্তানদের সঠিকভাবে কিভাবে আল্লাহ ব্যক্তি। আল্লাহ অন্য সবার চেয়ে তাকে বেশি ভালোবাসতেন কোরআনে এসেছে অর্থাৎ রসুল সাল্লিহাসাল্লামকে আল্লাহ এতটাই ভালোবাসতেন যে আমরা রসুল সাল্লাম আলী ওয়াশাল্লামকে অনুসরণ করলে আল্লাহ আমাদের ভালোবাসবেন কিন্তু আমরা তাকে অনুসরণ করছি না করছি কোথায় শুধু কি দাড়ি বড় করার ক্ষেত্রে কোনো সন্দেহ নেই এটি কি প্রতিষ্ঠিত শুননা দুই মাস চলে গেছে রসুল সাল্লি ওয়াসাল্লামের ঘরে কোনো রান্না হয়নি অথচ আমরা দিনের অধিকাংশ সময় রান্নাঘরেই পার করে দেই আমরা এত বেশি খেতে চাই যে স্বামী স্ত্রী উভয় ব্যস্ত থাকেন রান্না করা এবং তার জন্য অর্থ উপার্জন করা নিয়ে তাহলে কিভাবে আমরা আমাদের সন্তানদের গড়ে তুলব এরপর আমরা তাদের শেখাই তারা কিভাবে খাবে তো এভাবে করে সারাটা জীবন পার হয়ে যায় রান্না করতে করতে আর খাওয়া দাওয়া করতে করতে এটা বিশ্বাসীদের জীবন জীবনযাপনের ধরন হতে পারেই না এসব ছাড়তে হবে রান্না করতে হয় না এমন খাবার খেয়েও বেঁচে থাকা সম্ভব আমি ডক্টর রেদওয়ানের একটা কথা শুনেছিলাম তিনি মদিনায় একজন ডাক্তার ছিলেন যিনি এক বছরের মধ্যে কোনো অসুস্থ ব্যক্তিকে খুঁজে পাননি কেন কারণ লোকজন জানতো কিভাবে খেতে হয় আমরা প্রচুর টাকা খরচ করি খাওয়া দাওয়ার পেছনে এরপর আবার টাকা খরচ করে কিভাবে স্লিম হওয়া যায়। কোনো কারণ ছাড়াই আপনারা নষ্ট করছেন তাই কম খান, খানের হাদিয় অনুযায়ী পেটের তিন ভাগের এক ভাগ খাবার খাওয়াই যথেষ্ট এবং তিনি বলেছেন ততক্ষণ পর্যন্ত খাবার খাবে না যতক্ষণ না পর্যন্ত তুমি ক্ষুধার্ত হও এবং তিনি আরো বলেছেন এর পরেও যদি ক্ষুধা থাকে তাহলেও আর খেও না তিনি কি নিজে কখনো দিনে তিনবেলা খেয়েছেন অবশ্যই না তাহলে আমাদেরও তার অনুসরণ করা উচিত যা কিছু সহজেই পাওয়া যায় তাই খাবেন কিন্তু প্রচুর খাবার খাওয়াকে উপভোগ করবেন না কম খাবেন প্রতিদিন খাবার রান্না করবেন না মাঝে মধ্যে খাবার রান্না না করেই দিন পার করে দিন একদিন শুধু রাতে খাবার খেয়েই থাকতে পারেন একদিন কিছু সালাদ একদিন কিছু ফল এভাবে করে কম খাওয়াটা অনেক অনেক গুরুত্বপূর্ণ অনেকে মনে করেন এই খাবারগুলো না খেলে তো খাবারটা নষ্ট হবে কিন্তু আপনি আপনার পেটের ভেতরে এই বাড়তি খাবারগুলো দিয়ে খাবারগুলো কি নষ্ট করছেন না এত বেশি খাবেন না আপনার সন্তানদেরও অল্প খাওয়ার অভ্যাস করাবেন